সালামাহ তালান হতে বর্ণিত তিনি বলেন মসজিদের দেয়াল ছিল মিম্বরের এত নিকটে যে মাঝখান দিয়ে একটা বক্রির চলাচল কঠিন ছিল